डट टी मानवतार समाधान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 আসসালামু আলাইকুম বরহমুল আলহামদুলিল্লাহ রবিলাম শুক্রিয় দর্শক শ্রোতা শুরুতে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আপনাদের জানাচ্ছি পিস টিভি বাংলার এক মনমুগ্ধকর প্রোগ্রাম বিশিষ্ট আলমদ্দিন তাদের সাক্ষাৎকারে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ আজকে আমাদের এ পর্বে যিনি সাক্ষাৎকার প্রদান করবেন বিশিষ্ট আলেম ইসলামী চিন্তাবিদ মহতারাম শেখ মুফতি কাদি মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ধন্যবাদ মহতারাম আপনাকেও স্বাগতম জানাচ্ছি আপনার আজকে এই সাক্ষাৎকারে তশিফ রাখার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুতরাং আপনার কাছে শুরুতেই জানতে চাই বিশেষ করে দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনার নাম আমরা জেনেছি যদি আপনি নিজের একটু পরিচয় সংক্ষিপ্তভাবে তুলে ধরতেন তাহলে আরো সুন্দর হতো আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ বাবা আমার পরিচয় আসলে বাবা আদম যখন জান্নাতে ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন সেই ওনারা যে সে বাড়ি থেকে বের হলেন সাথে করে আমাদের আমাদেরকে নিয়ে আসলেন এবং সেই থেকে তো একের পর এক আমরা সন্তানরা যারা আছে আদম সন্তান এই পৃথিবীতে আমাদের বিভিন্ন জায়গায় আসতে হয়েছে জেলখানায় আসতে হয়েছে দুনিয়ার কারাগার তো আমি যে কারাগারে যে অংশে পড়েছিলাম সেটা হলো বাংলাদেশ এটা জেলা বৃহত্তর নোয়াখালী আমার যখন জন্ম হয় তখন এটা ছিল এখন লক্ষ্মীপুর জেলা পয়লা ডিসেম্বর বাবার একটু পরিচয় জি আমার পিতা ছিলেন নোয়াখালীর ওই অঞ্চলের আমরা যে গ্রামে আমার যে যে জন্ম এখানে একসময় প্রায় তেরোশো আলেম ছিলাখালীকে বলা হতো দ্বিতীয় আরব ওই গ্রামের কারণে যে কোনো বাড়িতে দশজন ১৫ জন বিশ জন জন পর্যন্ত আলেম ছিলেন তো এরকম অবস্থা ছিল তা আমার পিতা উনিও আলহামদুলিল্লাহ উনি আলিম ছিলেন হাফেজ ছিলেন এবং দেবন মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পেশাওয়ার মাদ্রাসা থেকে সাহারানপুর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেকগুলো ডিগ্রি নিয়ে তিনি বাংলাদেশে তখন গিয়েছিলেন মোহাদিস ছিলেন সাইফুল হাদিস ছিলেন নোয়াখালী ইসলামিয়া আলিয়ার প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন তিনি ওই ঘরেই আমার জন্ম আমার দাদা দাদা ছিলেন কলকাতা আলিয়ার পাড়ে গুনিয়া হাফিজাল আশাব আলী থানবীর রহমতুল পুত্র বলে আদর করতেন উনার খুবই ছিলেন এবং ওনার বালিশটা এখনো আছে আমার নানার বাড়িতে আশাব আলী থানবির রহমতুল্লাহ একটা বালিশ একশো বছর বয়স যেটা তখন তাদের হাতের কাছে ছিল কেউ দেবন যেতেন কেউ কেলকাতা আলিয়া যেতেন বা তারপুট এসব বিভিন্ন তখন এক দেশ হওয়ার কারণে তো মোটামুটি নানার দিক থেকেও আর পিতার দিক থেকেও আমরা শিক্ষা জীবন বলতে যখন একেবারে আমাদের যে শিশুকালটা ছিল সেখানে সারা বাংলার মতই শিশুকালে প্রথম শিক্ষাটা মত থেকে অপরিহার্যভাবেই। এটাই তখন নিয়ম ছিল শুরু হওয়ার নিয়ম ছিল তো আমাদের বাড়িতে দরজা যে মক্তব ছিল এখানে প্রায় আমাদের বাড়িটা অনেক বড় প্রায় সত্তর আশি একশো জন শিশু আসে এই পড়ালেখা করতো তো সে তখন নিয়ম ছিল কিন্তু একজন ওস্তাদ ও বাড়িতে থাকবে বারো মাস থাকবে উনি বেতন করা ওইটা উনি খাওয়া দাওয়া সব এখানে ফ্রি খাবেন মাস শেষে একটা বেতন পাবেন এবং ওনার দায়িত্ব হলো বাড়ির শিশুদেরকে পড়ানো জি জি তখন আসলে এই মতাদেশ দখল করে তখন আমাদের মক্তব্য দেখেই তারা এর বিকল্প বের করেছে প্রাইমারি আমাদের থেকে শিখে আমরা ওদের কাছ থেকে শিখিনি তখন মক্তব্যের বিশাল ঐতিহ্য ছিল আমার খেয়াল আছে একদিন আমি মুক্তবে আসি নেই না আসার কারণে বাইর দরজায় মুরব্বীদের একটা মিটিং হয়েছে কেন ওই ছেলেটা আসলো না আমার এখন ওই স্মৃতি এবং যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম মানে কারো থেকে কোনো দয়া মায়া নাই। যত মুরব্বী সবাই আমার বিরুদ্ধে মানে কোন ছায়া নাই তখন তো খুব মনে মনে ব্যথা পেয়েছিলাম যে একটা লোকও আমাকে কোন একটা আদর করলো না সবাই আমার বিরুদ্ধে অপরাধটা কি মুক্তবে আসি নেই সেই এখন তো দোয়া আসে যে আলহামদুলিল্লাহ ছিল আমাদের ইসলামকে আমরা ভুলে না যাই খারাপ পথে চলে না যাই সব চিন্তা তখনকার মুরব্বীদের মধ্যে অত্যন্ত কঠিনভাবে ছিল তো এটা আসলে আজকের যারা পিতা হচ্ছেন বা মুরব্বী হচ্ছেন তাদেরও কিন্তু এটা শিক্ষা হয়েছে সেখানে একজন শিক্ষক তিনি বরাবরই থাকতেন সপ্তাহে ছয় দিন ক্লাস হতো ছয় দিন তিনি পড়াতেন আর একদিন উনি আবার বাড়ি যেতেন বৃহস্পতিবার চলে যেতেন শনিবারে আসতেন এই ছিলেন কিন্তু লালন করা হতো ওই রকমে একটা সূত্রে যেন একই সূত্রে একটা আলহামদুলিল্লাহ যেটা আজকে সমাজে আমরা একটা সূচনা হয় তখন এই যে মোক্তবের কথা বলছেন যে মোক্তব শিক্ষকের প্রতি এত আগ্রহ ছিল যে মায়েরাও মুষ্টি ছাড় করে প্রতিদিন ওনারা কোন প্রশ্নই ছিল না অবশ্য অবশ্যই আজকে আমাদের গোটা জাতির মধ্যে দেখা যায় আর কোন ইসলামী শিক্ষা পায়নি শুধু ওই মোক্বে যে শিক্ষাটুকু পেয়েছে সেটাই কিন্তু পুঁজি তার নীতিবান হওয়ার জন্য আমার খেয়াল আছে যে ওই মোক্তফির মধ্যে শিশুরা তো বিভিন্ন ধরনের শিশু তো একটা ছড়া বলতো কেউ যদি কারো কিছু অন্যায় করে নিয়ে যেত একটা কলম বা একটা বা একটা চক ওই স্লেটের মধ্যে যেটা আমরা সিলেট এবং চক সিলেট যেটা ছিল শিশুকালে তখন তো লেখার জন্য এত খাতা কলম ছিল না একটা চক দিয়ে আমরা লিখতাম তো কিছু যদি কোনো শিশু কোন শিশুর কিছু যদি চুরি করে নিয়ে যেত সহজে চুরি করতো না নিত না চক গলায় দি তখন এই ভয়ে নিয়ে যে আবার হাসরের মতন উঠতে হবে এই ভয়ে কেউ কারো কিছু আমরা ধরতাম না এমন একটা সৌন্দর্য ছিলেন এই সমস্ত কাজগুলি থেকে বা অনৈতিক কাজগুলি থেকে সেই সময় বিরত থাকে আসলে বাস্তবে মানুষের আজকে গোটা জীবনে আমরা বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছি সবার বাড়ির সব শিশুরা একজনের সাথে একজনের কত আন্তরিকতা ভাই বোন মানে কোন রকমের ভেদাভেদ ছিল না তো সবাই আমরা যে বাংলো ঘরে বসে আমরা যে পড়তাম এবং একটা করে পড়তাম আমার মনে পড়ে আমার পিতা সব শিশুদেরকে ছুটি দিয়ে আমাকে আটকে রাখতেন আমার একটা খুব কারণ মনোভে দেখো ওদের পিতারা তো বিভিন্ন পেশার তোমার পিতা আলেনা তুমি তো ওদের সমান হবে না। তুমি কেন ওদের সাথে ছুটি নিবে তা আমাকে আরো আধা ঘন্টা উনি নিজে পিতা নিজেই উনি বসে বসে যা পড়লাম উনি নিজে একটা ফাঁসল নিয়ে কোদাল নিয়ে উনি খেতে যাচ্ছে আমাকে ওই করে তখন খুব কষ্ট লাগতো এটা কারণ সবাই সাথে থাকা এক জিনিস কষ্ট লাগে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন বিরতির পরে আবারও আমরা এই মনজ্ঞ সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে এই মানগার গন তোমরা হেদায়তের পথে থাকলে हराम माल नहीं जदि क्यों हाज कर बनाए की बैध हम जानते हम देख ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 जानून बिशेश के महान आल्ला ছোট্ট বিরতির পর আবার আমরা আপনাদের সামনে ফিরে এসেছি আমাদের মাঝে সাক্ষাৎকার বিশিষ্ট কাজী আমি মোহাম্মদ শহীদুল্লাহ খান জি মহারাম আবার ফিরে আসছি আপনার শিক্ষা শিশু শিক্ষাটা বললেন আপনি কিছুটা ক্ষেত্রে সেই সময়ের বক্তব্যের গুরুত্ব কি ধরনের ছিল বাস্তবেই সত্যিকারী মানুষ আসলে ওই অনুভূতি গুলি সবাই মতব্য কিন্তু আচ্ছা কাছে একটি বিষয় জানতে চাই সেই সময় মক্তব থেকে বিমুখ করার জন্য যেমন কিছু প্রতিষ্ঠান শুরু হয়েছে এখনো কিন্তু আমাদের সমাজে মক্বের গুরুত্বটা খুবই একেবারে হীন হয়ে গেছে বাচ্চাদেরকে অভিভাবকরাও দিতে পারছেন না বা চাচ্ছেন না বা সময় পাচ্ছেন না এই ক্ষেত্রে আপনি কি আমাদেরকে বা দর্শক শ্রোতাকে বা সমাজবাসীকে একটা পরামর্শ দিতে পারেন খুবই সুন্দর কথা বলেছেন যে আমার খেয়াল হয় কনাক স্কুলের ক্লাস নাইনের একটা ছাত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মোহাম্মদ সাল্লা সাল্লাম কে তুমি কি জানো মুসলিম মুসলিম মেয়ে সে বললো শুনেছি যদি সে মুক্তি শিক্ষা পেত সে তো একেবারে মানে সতঃ ভাবে নাম ওনার পরিচয় উনি আমাদেরকে ওনাদের ওনার সম্পর্কে কি সব উঠে বলতে পারতো যেমন আমরা বলতে পারতাম এই জাতীয় বিশ্ববিদ্যালয় বলতে যদি কিছু থাকে সেটা হলো মক্তব্যটি দিক থেকে বলছি সংখ্যার দিক গোটা জাতির শিশুরা যায় মুক্তবে পড়াশোনা করতো এবং সিলেবাসিলেবাস একই সিলেবাসে কি সেই কায়দায় বাগদাদি সাধারণত সেই শিক্ষার ভাবধারাটা অসীম অসীম এটার প্রভাব ছিল আমরা তো প্রথমে মানে প্রথমে কায়দা পড়ানো হতো আলিবাগ উনত্রিশগুলি সব ঠিকঠাক করে উচ্চারণ যখন হয়ে গেছে এরপরে কোরআনে করিমের শেষ যে জুজ সেটা দেওয়া হতো এরপরে ফুল কোরআনে কারীম যেদিন সবক দেয়া হতো সেদিন কি আনন্দ আমরা পুরো কোরআন এখন পড়বো সেদিন বিস্কিট মিষ্টি খাওয়ার জন্য আমরা শিশুরা সেদিন অন্যরকম মানে দেখা গেলো এক দুই মাসের মধ্যেই এক এক জনের সবক আজকে অমুকে সবক কালকে অমুক কোরআনের সবক মানে কি সেদিন মহিলার বেড়ার পিছনে ওনারা অপেক্ষা দেখতেন যে আজকে এখানে কিছু পাওয়া যাবে তো কোরআনে কারিম কে কেন্দ্র করে আমাদের আনন্দ ছিল কোরআন কেন্দ্রিক আনন্দ ছিল ইসলাম কেন্দ্রিক আনন্দ ছিল আমাদের এই আনন্দ এবং জীবনের একটা বিরাট সফলতা আসলে তো সফলতা আসলে সফলতা যদিও তখন অর্থ পড়ানো হতো না অর্থ পড়াইতে পারলে আরো অনেক অনেক আমরা বুঝতাম তারপরে ওইটুকুর মূলত বিশাল যে কোরআনে কারিম আদ্যপান্ত তখন কোন শিশুই ছেলে হোক মেয়ে হোক কোরআনে করিম শেষ না করেছে সে মুক্তব ছাড়তো না সে প্রথমে কায়দা পড়বে কায়দার পরে সে কায়দা পুরা শেষ করবে শেষ করে এরপরে সে যুজে আম নেবে এটা শেষ করে তারপরে তিরিশ পারা কোরআন সে রিডিং একেবারে অনায়াসে যখন পড়তে সে শিখবে এরপরে মোটামুটি তার মুক্ত একটা পর্যায়ে ছিল তো আজকে যেটা আপনি বলেছেন যে আজকে কেন আমাদের কোরআন পর্নে বলা শিশু আমরা না, শিশুরা আজকে এটা যে কোরআনে করিম এখন বহু শিশু আছে কিতাবি চিনে না এটা আমাদের জন্য কত বড় দুর্ভাগ্য যেটা আমরা আমাদের মাতা পিতারা যেটা যেই কারণে গুরুত্ব দিতেন যে তখন বলা হতো যেই মা বাবা শিশুকে কোরআন পড়াবে তার মা বাবাকে এমন পোশাক পরিয়ে দেওয়া হবে না আমার খেলা আছে আমার বাবা বলতেন যে বাবা তোমাকে পড়াচ্ছি দুনিয়ার কোনো গরজ নাই আল্লাহ দিন শিখো আল্লাহ দিনের কাজ করবা আমরা আখেরাতে পাবো তখন মা বাবার ঠিক মারিম আলাহিসের যে নাজার তুলাকে মুফিবতন আমার রাজার গর্বের যে সন্তান আছে আল্লাহ আপনার জন্য আমি একে মান করে দিলাম স্বাধীন সে স্বাধীন আমার কোন স্বার্থ মা বাবা একটা দিতেন মুক্ত দিতেন সেদিন কি আবে মা কত দোয়া করছে বাবা কত করছে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ তুমি ভালো শিক্ষা দেওয়া আসলেও একটা শিশু একজন আদম আলাইসালামের মতো একটা মানব শিশু তো একজন আদমের যে এটা কোন নফল নয় যে আল্লাহর বান্দাবান্দি শিশুরা আল্লাহ আমানত আল্লাহর বান্দাবান্দি মা বাবার কাছে আমানত এদেরকে প্রথম পরিচয় দিতে হবে তাদের সষ্টা তাদের আল্লাহ প্রথম শিক্ষা দিতে হবে তাদের সারা জীবনের জন্য সিলেবাস বুক মানবাস বুকিম মা বাবার উপরে এটাই হলো সর্বপ্রথম তার শিশুদের ব্যাপারে ফরজ যেটা আমাদের শিশুকালে আলহামদুলিল্লাহ আমরা অনেক বড় যে যে আপনার পিতারা বা আমাদের পিতারা ওনারা আমাদেরকে শিক্ষাটা দিয়েছিলেন আজকে যদি কোনো মা বাবাই ভুলটা করেন তাহলে যেটা আল্লাহ বলেছেন পদতলে আমরা পৃষ্ট করে ফেলি পায়ের তলে পৃষ্ট করি হাকুন তো যদি কোনো মা বাবা এই ভুলটা করেন সন্তানরা যদি আল্লাহকে চিনতে না পারেন সাত বছর হলে তো সলাতে নির্দেশ দিতে হবে তাকে তো সেই সালাতের নির্দেশ তারপরে আজকে দেখেন আজকে মা বাবা কোরআন শিক্ষা না দিয়ে মুসলিম শিশুটাকে ইংলিশ মিডিয়াম বিভিন্ন মিডিয়ামে নিয়ে যা এই শিশুরা সেখানে ড্রাগ অ্যাডিক্ট হয় নৈতিক শিক্ষা আখেরাতের শিক্ষা আল্লাহর ভয় যদি কোনো শিশু না পায় এরাই কিন্তু কালক্রমে চলে যাবে বিভিন্ন ধরনের আজকে যে নেশার জগৎ আজকে যে ভায়োলেন্স মার দাঙ্গার জগৎ আজকে যে নোংরা চরিত্রহীনতা বা পর্নোগ্রাফির যে আগ্রাসন সমাজে মা বাবারা অনেকেই এখন এটা অনুভূতি ফিরে এসেছে না না কি আসলে এটা না শিখেলে শিশুরা মানুষ হবে না ধন্যবাদ মহাতারাম আপনি শিশুদের শিক্ষা সংক্রান্ত অনেক বিষয় আপনি আমাদেরকে জানালেন শুধু সময় জি স্বল্প সময়ের জন্য আমাদের বাড়ির পাশে একটা প্রাইমারি ছিল তো পিতা পরে আমাকে ভর্তি করে দিলেন আমাদের বাড়ির পাশে একটা আলী আছে এই আলিয়া মাদাসা আমাকে ভর্তি করে দিয়েছিলেন তো আলিয়া মাদাসে আমি এক দুই ক্লাস ওখানে পড়েছি সেখানে পড়ার পরে তখন পিতা আমাকে নিয়ে যান ওনার ওনার সাথে সাথে করে। যখন তখন আমাদের বাড়ি থেকে পঁয়ত্রিশ চল্লিশ মাইল দূরে উনি যে আলিয়া মাদাসের প্রিন্সিপাল ছিলেন আমাকে সাথে করে ওনার সাথে নিয়ে যান আর কি তো সেখানে ওই মাদাসায় আমি শিশুকালে আলিম পর্যন্ত আমি পিতার সাথে থেকেই একই প্রতিষ্ঠানে থাকতাম কি রাততাম তো পিতা খুব গুরুত্ব দিতেন উনি পড়াশোনার প্রতি খুবই গুরুত্ব দিতেন এবং আমার পড়ালেখার মূল বিষয়গুলি আমি আমার আব্বার কাছে পড়েছি আমার পিতার কাছে পড়েছি উনি নিজে যত্ন করে আধ্যপ্রান্ত উনি পড়েছিলেন আমার এবং অন্যান্য যে শিক্ষাগুলি ওনার রমে রেখেই মোটামুটি নিজে যে যেটুকু পারতেন সেটুকু আর যেটা না পারতেন তিনি অন্য একজন শিক্ষককে দিয়ে উনি শিক্ষার ব্যবস্থা করেছিলেন আলিম পর্যন্ত মাঝে মাঝে দশ পনেরো জন বিশ জন একজন এইরকম খুব নাম করা টুমসর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা বলা হয় এটাকে খুব নাম লক্ষ লক্ষ আলিম বেরিয়েছে ওই প্রতিষ্ঠানটা থেকে যদিও আলিয়া কিন্তু খুব লেখা ছিল তো ওখানে আমি বছর ওখানে ছিলেন আমি ফেনি আলিয়া পড়াশোনা করেছি সেখান থেকে অবশ্য মাঝখানে এক বছর মাদারিপুর আহমদী আলিয়া মাদাসা একটা ছিল আচ্ছা তখনও কামিলের রেজাল্ট হয়নি আচ্ছা ধন্যবাদ মহতারাম আপনি আপনার শিক্ষা জীবনের সংক্ষিপ্ত সময়ে অনেক তথ্য আমাদেরকে জানালেন আল্লা স্নান আপনাকে যোজায় খার দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বে সুন্দর একটি মনজ্ঞ সাক্ষাৎকারের অনুষ্ঠানে ছিলাম সময় শেষের দিক হওয়ায় আর করতে পারছি না আমরা আজকে শেষ করছি আবার সুযোগ হলে আপনাদের সামনে ফিরে আসবো ইনশা আল্লাহ আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি আল্লা সুবাহ আমাদের এই সুন্দর কথাগুলি থেকে উপকৃত হওয়ার আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন وآخر الحمد لله رب العالمين. وصلى الله আসসালাম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 कारण बान्डा होते पारे महान आल्लर प्रिय अनुष्ठान जो आदर्श मुस्लिम करणियों और बर्जन्य प्रति सोमवार मंगलवार আছাডে নোটায় আপুন সম্প্রচার শকাল আটায় বাংলাদেশে পিস টি঵ি বাংলায় সিরক চারো দিকে চল্ছে এক জোার জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মুসলিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায়